الحمد لله وكفا وسلام على عباده الذين اصطبا الذي أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ أَي قَالَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين وقال تعالى في كلامه بَلْ هُوَ اقْرَآنٌ مَّجِيدٌ فِي لَوْحٍ مَّحْفُوظٍ وَعَنْ عُمَرَ وَعُثْمَانَ عَلِيٍّ دُوَانُ اللَّهُ تَعَالَى عَلَيْهِمْ أَجْمَعِينَ قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إذا ما تزعر قبره سبعون ألفا من الملائكة إلى يوم القيامة وفي رواية كتوا في بيت العتيق وقال عليه السلاة والسلام من قرى القرآن بما فيه উল্ডু সওয়াল দাজপিয়ামত জো হাস ও সলা তো অসলাম ইন্ল জন্নতল মু تالي القرآن حافظ اللسان مكس العريان مطعم الجيان ومن صلى على حبيب الرحمن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم আগর হে খুদ বজাস পে রবে আহমদি সে হে জুম লাম মিল নসীবর কি বেরো সাল দরি দরিয়া অগর নামী বুরদ মো জস নবীন রেলা আগর সাহেব নেহদর চন পারে পায়ে ও বক্স মনো দু ও খুব চোদর মে মহ মুসফ দর কষি মন্দ মুজত্র বুড়ি দরজন্যতুল মৌ ম আহ্বাবাদ মহাসম্মানিত পরম সদীয় জানাব সভাপতি সাহেব দিগার মোয়াজাজ ও মোহতরম ওয়াজিবুল এহতরাম জনাব হজরতলামা কেরাম দূর দূরান্তর থেকে আগত সম্মানিত সুদুমন্ডলী উপস্থিত ব্রাদারেন মিল্ল ব্রাদারেন ইসলাম আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইয়েরা পর্দার আড়ারে আমার সম্মানিতা মা ও বোনেরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমার সালামের জবাব সকলে দিলেন না সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়াজিব আমি চাই না যে স্ত্রী বসার সাথে সাথে আমার শ্রোতারা ওয়াজিব তরফের গুণ এগারো বেদে আমি আর সালাম দিচ্ছি আপনারা সমগত কণ্ঠে আমার সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারাকাত রাজধানী শহরে আমার কয়েকটা মাহমেল হচ্ছে কিন্তু এখানকার শ্রোতার মতো এত দুর্বল শ্রোতা রাজধানী শহরের বাইরে দুর শরীফরা বললেন তাতে মনে হয় যেন পঁচিশ তিরিশ জন লোকে দুরস্য করল আর সারামার জবাব সামনে দিয়ে দিচ্ছে ওনারা মনে হয় আমাদের সামনে আলাদা নির্বাচনের সময় এক প্যাকেট পশা বিস্কিট আর একটু ফুরান্স অ্যান্ড রস এই খাবায় দেওয়া নামায় দেয় মেম্বার চেয়ারম্যানরা দশ জনে পনেরো গ্রাম গরম করে রাখে সেই লোকগুলি এখানে অথচ দূরশরিফল পিন পিন করে আস্তে আস্তে সালামারের জবাবর ঠিক মতো দিল না আপনারা মনে করেন যদি আমাদের শক্তি এনার্জি খরচ করে ফেলায় তাহলে নির্বাচনের সময় পর্ব নির্বাচনে একটু আগে হবে না যথাসময় হবে বিদায় ওই সময় আল্লাহ আরো শক্তি দিবে ওই সময় যত পারেন শান্তির স্লোগান দিয়ে এবার একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লা হজরত আলাম তিন হাজার সাতশো টা শিবির অতিক্রম করে দেড় মাইল উপরে তোর পাহাড়ের টিলায় গভীর অন্ধকারে দেয়া দাঁড়ায় টি দাঁড়ে বা তোর পাহাড়ের টিলে দাঁড়ে বলে আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো বলেন সোভাগ আল্লাহ বল তুমি আগে বলবো না আমি আগে বলবো মুসা আল আপনি বলেন আগে তার লিখেছে আল্লা র এক লক্ষ চল্লিশ হাজর বাসায় হাজরাম কথা বললে জিজ্ঞাসা করে মো কিছু বুঝছো আমি একটু বুঝিনি আল্লাহ রবালেন বলেন মো এক লক্ষ চল্লিশ হাজার ভাষার মধ্যে তোমার মাতৃভাষা ইব্রাহী ভাষা নাই এজন্য আমি দীর্ঘ সময় আলোচনা করলাম তুমি আমার আলোচনা বুঝলাম না আর সে এখন আমি তোমার মাতৃভাষা ইব্রানি ভাষায় তোমার সাথে কথা বলবো বলার সব ভাল তো সে মধ্যে রেখে আল্লাহ রব আহমিন যে এক লাখ চল্লিশ হাজার ভাষায় হজরত মুসা ইসলাম কথা বলেছেন তোর মধ্যে চল্লিশ হাজার ভাষা পৃথিবীর মধ্যে প্রকাশ পেয়েছে প্রচার হয়েছে আর এক লক্ষ ভাষা সম্পন্ন মানুষের জানাশোনার বাইরে রয়েছে এই ভাষা এক লক্ষ সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলম জানে মুসা আমি তোমার মাতৃভাষা কথা কু আসা এখন তোমার মাতৃভাষা কথা বলবো একটু পরপর জিজ্ঞাসা করেন মোসা তুমি বুঝতে সব মুসা আলু ইসলাম আমের মতো মাতা নেড়ে আমি সব বুঝতেছি কন্যা একটু আবার অনেকক্ষণ বললেন্লাম বুঝতে সব বুঝি ঠিক আছে কি বুঝছো কল্লা দীর্ঘ সময় আপনি আমার মাতৃভাষায় আমার সাথে কথা বলেছেন আল্লাহ অধিক সময় তখন আপনি আখিরে জমান্নার নবী মোহাম্মদুর রসুল্লাহ ওমতের খালি প্রশংসা করেছেন আল্লাহ আপনি আখির জমানার নবীর এতম্মতটা এত ভালোবাসেন আমার সাথেই প্রেমের আলাপের মধ্যে অধিকাংশ আলাপ খালি আখিরি জমানবীর ওম্মতের প্রশংসা করলেন আল্লাহ রবুল আলমীর নামে আপনার কাছে জানতে চাই আখির জমানান্ন নবী মোহাম্মদ রসুল্লা রহম্মতের গুণ কি সিমতম কিনি দশম কি লক্ষণ কি কোন গুণ দেখলে পাইলে আমি মনে করবো এই লোকটা আখরির জমানবীর খাটি অহম্মত আল্লাহ রবুল আলম বলসারি আমার হাবিব রহম্মত আখির জমানোর নবীর ওহম্মদারা যখন কোনো কাজ আরম্ভ করবে তারা করে নিবি বিসমিল্লা হির মা তারা বিসমিল্লা বলে কাজ আরম্ভ করবে এই কাজের সমাপ্তির সম্পন্ন দায় দায়িত্ব আমি নিয়ে নেব আল্লাহ রবুল্লা আলমেন তাদেরকে একশো চারখানা আসমানি কিতাব তেলাওয়াত সব দিবে তো আমার ভাইরা আমার বাবা দিলে এমন সুযোগ আর কোথায় পাবেন এমন সস্তা মার্কেট আর কোথায় পাবেন একবার আবেগ ভরা কণ্ঠে বিশুল্লাহ রহমান রহম তেল করলে বৈশিষ্ট হবরত ইসারুহ্লা একদিন নদীর পারে দিয়ে হেঁটে যাচ্ছেন ওনার হাতের মধ্যে একটা লাঠি থাকতো जिज्ञासा कर পাথরের মধ্যে বসে বসে আপনি কি করেন আমি চব্বিশ ঘন্টায় হেবাদত করি ঈশার উল্লাহ জিজ্ঞাসা করেন কতদিন দিন ধরে করতেছেন কানু মানিক তিনশো বছর হল বলেন সব হাল এই তিনশো বছর আল্লাহ বল আমি আমাকে পাথরের ভিতরে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আমি এখানে বসে বসে হেবাদত করি ইসার হুল্লা আপনার মতো এত বড় এককার বজু জমিনের মধ্যে নাই আর আসবো না ওই হুজুর আপনার নাম কি পামার নাম ইসারুহুল্লাহ আমি এই জমী ক আমি যে এখানে বসে বসে বেত করি মাঝে মাঝে একটা গায়ে বিয়ে আবার আমার কানের মধ্যে আসে আমার কে যেন দেখে বলে বন্ধা রে তুই যে এভাবে চব্বিশ ঘন্টা তিনশো বছর পাথরের মধ্যে আমার এ বাদত করতেছ তোমার মতো এত বড় এবার মানুষ বর্তমান দুনিয়ায় নাই এরপরে তুমি জেনে রাখো আমার হাবিব আখের জমানার নবী মোহাম্মদ রসুল্লার সবে একটি রাতে যে হেফাজত করবে তাদের ওই আবাদত তোমার এফাজতের মূল্যায়ন অনেক বেশি মূল্যায়ন হবে আমার দরবারে তোমার তিনশো বছর আবাদতের চেয়ে এত সস্তা মার্কেট কোথায় পাবেন একবার বিসমিল্লা করলে একশো চারিখান করার সব সবাই কদরের একটি রাত্রে করলে আল্লাহর তিনশো বছর আপনার এবাদতের মসলো আর হল অনেক বেশি মুসারে আমার হাবিব আখির রানবী মোহাম্মদ রসুল্লাহ মতের দুই লম্বর লক্ষণ তারা বিষ্ণু বলে কাজ আরম্ভ করবে আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করবে যদি শেষ হয়ে যায় তারা বলবে মশারি তারা যদি একবার আলহামদুলিল্লাহ বলে সাগরের পানিরই কালী বানায়া করম দেয়া যদি আমার প্রশংসা লেখা হয় একে বেশি সব হবে তারা যদি একবার আবে ঘরে কণ্ঠে বলে আলহামদুলিল্লা দুই পয়েন্ট খেয়াল রেখে ও আমার ভাই আমার বাবা ক্যাপিটাল সিটি রাজধানী শহর ঢাকার ধানমন্ডি গোলশান বাড়ি ধারার আবাসিক বড় বড় ধনী লোক রামাজ করে নামাজ পড়ে আল্লাহ ধনী লুক সাত তালা বিল্ডিং এর উপরের তালায় খাঁটি গাইয়া গিয়ে দিয়ে মশমশি করে পরাটা বেজে মুরগির রোস দিয়ে আশুদা হয়ে খেয়ে সাবান দিয়ে হাত ধুয়ে মাস পরে দুই মুঠ পান একটা মাইটার থালের মধ্যে নিয়ে একটু লবণ একটা কাঁচা মরিচ দিয়ে ডুইলে ছুটরা টুটরা পেঁয়াজ দিয়ে কুটকুট করে খেয়ে সমানবাদত করে তথাপিও ধনী লোক তার পাঁচশো বছর আগে গরিব রিক্সা আলাপে এসতে চলে যাবে তাহব আর আপনি ধনী আর গরিবের মধ্যে ঘোষণা করলেন পাঁচশো বছরের হবে আমার সাহ আকার আমরা জেনে রাখো দুনিয়ার এক বছর হবে আকারের একদিন এই হিসাবে ধনিয়ার গরিবের মধ্যে বেহস্টের ব্যবধান হবে পাঁচশো বছর अभी क्योंकुलेटर दिए हिसाब करते चेसि कैलकुलेटर पर कम्पिटारे स्रण हर पर हिसाब कोटी पचिस लक्ष बनिया गरीब दू जन जो समान एबाद कर तथा लोकर आगे गरीब लोग दी मिस्किनाओनिया गरीब अवस्था रेख আল্লাহ করিবে হালাতে আমার মৃত্যু দিও আল্লাহ করিবে সাথে আমাকে হাসল ময়দানে উঠাইও সাহাবাহা মারস করলেন নজর এমন দুটি কেন করলেন হিসেব দিবে আমি আঠারো কোটি পঁচিশ লক্ষ বাস্তর আগে গরিবদেরই নিয়ে হাসর ময়দানে উঠে জাননাতে চলে যাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা বাংলাদেশে চলে আসি আর কি খেয়াল রাখবেন মুসা তোর বাহারে তিলাই আল্লাহ রে আমার হাবিবরম্মত তিন নম্বর লক্ষণ ता जो कुद्रत देख रे बाबा कुद्रत देखार देखे बड़ा कंठे सुबह जमीन मध्य फल खाली जगह टुकन आ भाषा हलो पांच बस रास्ता विज्ञान तिर माइल खाते स्वर्ण दिए स्वर्ण सूर्य एखन थोटी तिर लक्ष मईल दूरे सूर्य चार कोटी माइल खाली যদি আপনার সুমাহ বলেন আসমানাল জমিনের মাঝখানে তেরো কোটি তিরিশ লক্ষ মাইল জায়গা যদি খাটি সন্নদীরা বড় হয় আর ঐ স্বর্ণের ভোর যদি দশ হাজার টাকা করে নির্ধারণ করেন যে মূল্য হবে আপনার সোবাহান আল্লাহর মূল্য আর ভুলোয়ের চেয়ে অনেক বেশি আল্লাহ দিয়ে দিবে কয় না ওনাকে স্বভাব লাগবে না আরো ধরে বলেন খুব খেয়াল করেন হজরত সালাইম আল্লাহ আলাইসালাম ওনার আব্বার এনতে কালের পরে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে সিংহাসনে বসলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সিংহাসনের না আমার সাথে সাথে আল্লাহরা সূর্য উদয় থেকে অষ্ট উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়ার রাজত্ব তোমারে দিলাম সাথে সাথে তোমারে আমি আল্লাহ নবতীয় দিয়ে দিলাম বলেন সবাই আর দিন রাষ্ট্রবাদ ধর্ম সন্তান আমরা আমাদের মতো বুঝাবো না বুঝলে এর আমরা দায় দা এইবার কথা বুঝলেন তো বুঝেন মানে নেন না মানে আপনাদের ব্যাফার এমান সাহেবরা শুক্রবারে ওয়াস করেন খোঁজবার দেওয়ার আগে কয়েক আলায়না ইল্লাল বালাক মানে আমার উপর দায়িত্ব ছিল পৌঁছায় দেওয়া আমি বসাই দিছি মানো না মানো ব্যাপার। আমরা ওয়াস বাই করে দুই চার ঘন্টা এরপরে অমা আলায়না ইল্লাল বালাক আমাদের উপর দায়িত্ব ছিল বসাই দিছি মানেন না মানেন আপনার ব্যাপার বিরা মানের না মানেন যে আপনাদের ব্যাপার কিন্তু আমরা হক কথা বুঝাইতে হবে राष्ट्रवाद धर्म जमक सजरत सुल्लम दिए बाद अबर दिक दिए एक फैगम्बर ओनार आब्बा दाउद आलम एकदिक दिए बाद अबर दिक दिए फैगम्बर राष्ट्रपत धर्म हजरत यूसुफ आल्लम চার মন্ত্রণালয়ের দায়িত্ব সহকারে মিশরের প্রধানমন্ত্রী সালাম একদিক দিয়ে ইউনিভার্সাল প্রভেট বিশ্ব নবী দিক দিয়ে তিনি ছিলেন ইসলামিক রিপাবলিক অব মদিনার সর্বপ্রথম সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপত ধর্ম এত বিশাল বিশ্ব আমি কেমনে শাসন করব তোমার সাথে সাথে নবতি লাইন হয়ে গেছে প্রতিটা ব্যাপারে আমি তোমার পরামর্শ নিয়ে সারা বিশ্ব আমি শুনবো হজরতুলাইহমকে আল্লাহ আমার একটা আবদাস বিশাল বিশ্ব আমি কেমনে দেখাশোনা করব আমার একটা তক্ত দেন একটা রকেট দেন একটা সিংহাসন দেন একটা বাদ ফাইন্ডার দেন যাতে আমি মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করে আসতে পারি দ্বিতীয় খন্ডের মধ্যে লিখেছেন ডাইন পাশে তিনশো মানুষ মন্ত্রীদের চেয়ার বাম পাশে তিনশো জিন মন্ত্রীদের চেয়ার সংসদ অধিবেশন চলাকালীন জনগণের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল তিন লক্ষ ছয় মাসের খোক নিয়ে সিংহাসন থেকে আল্লাহ তুমি তোমার এক বন্ধের এত বড় ক্ষমতা দিছো এত বড় বিশাল সিংহাসনটা কিভাবে বাতাসের উপর দিউরে যাচ্ছে হজরত সুলাইমান আল ইসলাম এর কানে পৌঁছিয়ে দিল হজরত সুলাইমান আল ইসলাম সিংহাসনকে জরুরি অবস্থায় অবতরণ করার জন্য নির্দেশ দিলেন সিংহাসন ড্রপ দিয়ে নেমে গেল হজরত সোলেমান আলহাম ওই লোকটাকে ডাকে বাবা যে এদিকে ভয়ে থর থা আপনারা আমি মন্দ করি নাই সমালোচনা সিংহাসন দেখি আমি আবেগ বড় কণ্ঠে আল্লাহ বলছি হজরত সুলাইমান আলহাম বলেন বাবা ভয় নাই আমার কাছে আমি এর দ্রুতগতিতে চলো ভান সিংহাসন কি অভ্যতরণ করেছি তুমি কি জানো কোনো বান্ধা আল্লাহর কোনো কুঞ্জ দেখি যদি আবেগ ভাড়া কন্ট্রেকবার সোবাহন আল্লাহ বলে তার সোবাহান আল্লাহ মূল্য আর ভেলু আমার সিংহেশনের মূল্যের চেয়ে অনেক বেশি রে বাবা আবার বাঁধের অপ্তে হস কোন কুদ্রুত দেখবে ওরে মারে ওরে বাবারে বলবে না বরঞ্চ তারা বলবে সুবাহ আমার হাবি বেরোর মতে চারি লম্বর লক্ষণ তারা তখন একজন আরেকজনের সাথে কোনো দিবে কোনো অঙ্গীকার করবে কোনো প্রতিশ্রুতি দিবে তারা অবশ্যই বলে নেবে আল্লাহ তারও যে ইনশাল্লাহ বলে এক আরেকজনের সাথে ওয়াদা দেয় মুসা আমার হাবিবরমতের ওই কাজটাকে গন্তব্যস্থলে পোষানোর কমপ্লিট করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিব চার গুণ বর্ণনা করেছেন এই চারটা গুণ যদি কোনো হম্মতের মধ্যে থাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম এই হুম্মত্রে ফেলে কোনো দিনও জাননাতে যাবেন না widehat kahai rububiyat khuda ka wahata kahai nabuwat mustafa ka shariat ho tariqat tamam hai haqiqat mein muhammad ka gulam hai nabi ki ho bese hobe khuda hai qul in kuntum tuhibbu na gawah hai wa মোহাম্মদ রসুল্লা নবুত এরিয়া ততখানি বলো সোহার খোদা যতখানি জাগার জন্য রবুল্লা আলমিন মোহাম্মদ রসুল্লা অতখানি জাগার জন্য হলেন রহমত আলমিন আল আলহামদুলিল্লাহ রবীন্দন রহমত আলমিন আমি তো মনে করি যে সাইড কর্তার উপরে আমল করলে যদি রসুনদার সাথে যাওয়া যায় তাহলে ওয়াজ আর না করে মনাজ ভালো কিন্তু একটা অভ্যাস হচ্ছে আপনাদের ওয়াজ নসিহত শোনো ওই থেকে আর আমাকে বক্তাকে ওয়াজ নসিহত করো পেশা এই পেশা আর নিশা একখানে হলে ফলাফল হাকিমুল মিল্ল মরহুম হাজরের মধ্যে দিন কেরামতি দেখানোলিরা চুপচাপ বসে থাকবে আমল করা হলিরা তাদের লক্ষ লক্ষ বছর আগে বেসতে চলে যাবে সেদিন কেরামতি দেখানো এলীরা আফসোস করবে এখন তারা আগে চলে আমরা এখানে দক্ষিণ বাঙালি অনেক লোক আসে খালি বরগোনার অনেক লোক আসে আমার রাহাবার কামেল সিনেমা কামেল দক্ষিণ বাংলার অরিকুল সিনেমা সাগর কুলের অলি চলাভার আলা আল হজরতী সাহেব রহমতুল্লাহ তার জীবনে অনেক কেমতি দেখে সব জানেন मृत्युर आगे बरगना खानकार सामने बोलने दाड़ अंत बीस बारामती ना ना देखे जो करतम अनेक हम सुहा शुरे হিসাবের সময় ধরে দিবেন হজরতোলায় মানালের সিংহাসনের মূল্যের জন্য অনেক বেশি আর বলেন সবহার আমি আপনাদের সামনে যেহেতু এটা হজের গত ঘটনাছে সারা বিশ্বের মুসলমানদের নজর ছিল ঢাকার দিকে টঙ্গির দিকে যেহেতু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম মহাসম্বলন আমাদের গরিব দেশ বাংলাদেশে টঙ্গি হয় সারা পৃথিবীর মানুষের নজর ছিল ঢাকা ডাকা টুঙ্গিগার আমরা গুণাগার এলো আমার কফল ভালো আমরা শোরু ভালো কারণ দরখাস্ত দিয়ে আমরা বিশ্বের মা আমাদের দেশে আনি নাই হালদার মেহরবানি করে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম মহাসম্বলন আমাদেরকে দান করেছে যেরকম খুশিনা বাজার ছাপ্পান্নটা মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা সরফে আমরা দরখাস্তি নেই এই চল্লিশ লক্ষ লোকের মধ্যে কি হাজার হাজার আল্লাহলি নাই বলেন নাই আর এখন সারা পৃথিবীর নজর হলো মক্কামুদ্দিনের দিকে এইবার পঁচাত্তর লক্ষ লোক আর ফার্মাদার হজ করবে বলে চোর সৌদি ইশতেহারে জানাই আর আমাদের দেশের থেকে এবার আমরা সরকারি বেসরকারি মিলেয়া পঞ্চাশ হাজার লোক হজ যাচ্ছে ষাটটা দেশের থেকে ছয় হাজার দেশের আমরা যে এতবার একটা অংশ গ্রহণ করতে পারলাম এতগুলি মানুষ নিয়ে একটু দোয়ার অনুষ্ঠানে যেতে পারলাম আমরা খুশ নেবে যার খুব জোরে কন্ আলহামদুলিল্লা কিন্তু এ টঙ্গির এস্তেমা দেশের মধ্যে দ্বিমত কিছু কিছু লোক আছে আমাদের এই কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের দিকে তারা এটার বেশি ভালো কয় না অনেক রকম মন্তব্য করে আবার আমরা এক দল আছে এটার অজেশি বিষ কয় কয় যে এই টঙ্গি গেলে আর অজের লাগে না এটাও ঠিক না এত বেশি কোয়া ভালো না আর ভালো জিনিসটা এত খারাপ কওয়া ভালো না আল্লা সুরাই কথা তোমাদের শোনায় এরপরে যে কথাগুলি শোনায় এই কথাগুলোর উপরে তারা নিজে আমল করে বাই এই আয়াতের লক্ষ্যস্থল সারা পৃথিবীর মধ্যে এক নম্বর হলো তবলিক জমা বলো আমার দিকে ইসলামের বনে রোজা হলে যেরকম আমি এমন একটা কঠিন সাবজেক্টের মধ্যে ঢুকে বললাম যেটা আপনাদের অনেকের বুজার বোধগম্য একটু কম থাকা স্বাভাবিক তবে আমি এটাকে ক্লিয়ার করে বুঝাই আমি কিন্তু তবুলিকে চিনে দেওয়া এবং আমার মসজিদের মধ্যে সবসময় তবলিক থাকে এবং তবলিককে আমি হক মনে করি পৃথিবীর মধ্যে একটাই দামাতরকার যেটা হক পথের মধ্যে আছে এটা আমি ভালো মনে করি জোর বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি যা বুঝতে চাই এটা বোঝার চেষ্টা করেন সেটা হল এই রাজধানী শহরে আমার এক পীর আছে খুব বড় ডাক্তার নাম কখন না ওনার ক্লিনিক আছে সেই না ভালাবেন আপনারা আমি চারশো টাকা করে চল্লিশ জন মেলে টাকা পাবো এর মধ্যে পিছনের সিরিয়ালের পিছনে এক ব্যাটা এমন সিরিয়ানি আরম্ভ করছে ওনার পেট ব্যাথা ওনার সিলির সাথে সিরিয়ালের মানুষ অস্থির সিরিয়ালের লোকটা বলতে পায়খানাটা কেমন গরিব মানুষের পায়খানা তো কলা ফাটা দিয়ে গিট দিয়ে গি ডাক্তার কাকি রুগী কি আমার পেটে ব্যাথা তার তো পায়খানার টাবল হয় এজন্য ডাক্তার জিজ্ঞাসা করে বাবা পায়খানাটা কেমন তার সার গরিব মেসের পায়খানা তো কলাপাতা পাতা দিয়ে গি দিয়ে দেখছি আচ্ছা আম পরে দুষ্ট হোলা মানে ডেল দিলে পরে আর জোরে তুহা নেলে পরে ক্ষণ ডাক্তার কয়েক রুগি কয় কি দিন আমরা তো ডাক্তার আমরা সিভিল সার্জনের হলাম প্রতিনিধি সবচেয়ে বড় সিভিল সার্জন বড় ডাক্তার হলো কি কোন বিশ্বাস করেন না করেন ও আমার ভাইরা আমার বাবা জিরা আদম আস্লাম এক বছর নৌবতী করেছেন সন্ধ্যা সময় করছে এসান্ন মাজের সময় তোমার কাঁপন কাঁপন হয়েছে মাত্র একটির হাত্মীবিহীন পর ফজরান্নার পর্য সন্তান এক হাজার বছর নবতি করেছেন বিদায় পড়বেন না কেন বলবেন তো হিনিস আবার কতদিন ও আমার ভাইরা ও আমার বাবা একশো হাজার এক কোটি একশো কোটিতে এক মিলিয়ন একশো মিলিয়ন এক বিলিয়ন একশো বিলিয়নে এক ট্রিলিয়ন ট্রিলিয়নের উপরে কোনো হিসাব আবিষ্কার হয় নাই তাহলে হাতিদের অর্থ এরকম দাঁড়াবে আল্লাহর করানোর একটি হরফ যদি না বুঝা পড়েন আল্লাহ আপনাকে দশ দেবে না সত্তর দেবে না আল্লাহ দিয়ে দিবে সব দিয়েছেন বেগারি হিসাব দিন হিসাব হয় বিদেশ একটু করেন باسم الله الرحمن الرحيم فتلقى آدمه من ربه كلمات فطاب عليه إنه هو التواب الرحيم জলাম না মিনালি বল আলো সব বেস্টের মধ্যে লক্ষ লক্ষ ফিরিস তেমন খাতে কোনো দিক যাইতে তাহলে তারা মধ্যে সরায় এক করে নিয়ে যায় হাজরত আদম আলা আল্লাহ আমার একজন সাথী লাগবে যেহেতু তোমার ব্যস্ত কোনো জিনিসের অভাব নাই আর পর আমার সাথী হারা এর আমার একজন সঙ্গী লাগবে একজন সাথী লাগবে আল্লাহ সঙ্গে সঙ্গে হার বাইর করি আমাদের আম্মা বিবি হাওয়ারে তুলে করলে এত সুন্দর হাওয়া মানিয়ে সুন্দরী সারা পৃথিবীর বিশ্ব সুন্দরী এখানে করলে সাধারণ সুন্দরীদের সুন্দর এখানে করলে বিশ্বের মানুষের সুন্দর সুন্দর ছিলেন আপনাকে কি হাওয়া কতক্ষণ কি হয় না আমরা রুজুর দেখি আমাকে আপনার মা আর আপনারা পাবলিক দিকে আপনাকে সতালো মা কতিয়ে তোলার দেখা ব্যস্তর মধ্যে আদমার হাওয়া অত্যন্ত শান্তিতে আছে শয়তানের এরা সহ্য হল না হস কেমন হয়েছে খেয়াল করে শতান ঢুকার জন্য চেষ্টা করে ঢুকতে পারে না তসির মধ্যে লাগছে ব্যস্ত থেকে মনুর বাইরে সে সাপ দূরে খাবে সাপের মা মধ্যে কামড় দিয়া সাপ নিয়ে ব্যস্তের দিকে রওনা হয়েছে শতান করছে কি ওই যে সাপ আ মুখের মধ্যে ঢুকেছে মানুষের আকৃতি ধরে মা হাওয়ার কাছে যে কান্দা আরম্ভ করছে এমন রোদম ধরছে মা হাওয়া নরম মানুষ মেয়ে লোকের দিল একটু নরম আপনি কান্দেন কাটা কান্দেন কাঁদি আল্লাহ কি বলছে এই গাছ সম্বন্ধে আল্লাহ বলছেন তাহলে সীমা লঙ্ঘনকারী অন্তর্ভুক্ত হয়ে যাবো ব্যস্ত থেকে বাইক করে দেব আল্লা কথা কেছে কি জন্য কিছু জানো এই গাছের নাম হলো সাজারাত খুব এই গাছের ফল যে খাবে আর মেয়ের মানুষ খুশানির মধ্যে করে ওই ফল খাইছে আদম আল খাওয়াইছে বাইজান সঙ্গে সঙ্গে গায়ের থেকে বেস্তি আমার কাপড় খোলা শুরু হয়েছে নিজে নিজে কাপড় শরীর ঢাকলো জন্য পুরুষের কাভনের কাবর হলো তিনটা মেহ লোকের কাভনের কাভার হলো পাঁচটা আল্লাহর বুলালাম তোমরা ফাঁস গোল আদম হাওয়া শয়ান কাল বাইর হবো আমি খালি বাইরে বেরোবো না কিছু নিয়ে বেরোবো কি সাড়ে সাত লক্ষ বছর ইবাদত করছে জমিনের কোন জায়গায় আমার সেই ব্যাথারা বাকি নাই যাবো তোমার কাছ থেকে নিয়ে যাবো আল্লাহ আমি যে সাড়ে সাতটা কছরের বাদত করছি এর কি কোনো দাম নাই কিছুই দিবে না আল্লাহ আমি বিদায়ের বেলায় তোমার কাছে একটা জিনিস চাই আল্লাহ আশা করি তুমি আমার নিরশ করবা না আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমেন বলেন দিলাম আল্লাহ করলেন কি তেয়ামত পর্যন্ত হায়াত দিতেন জমিনে তে আমত পর্যন্ত আমার সন্তানরা থাকে এই শয়তান প্রতারণা পড়া দিয়ে আমার সন্তানদের গুমরা করে ফেলবে আল্লাহ রব্বুল আলমেন বলেন আত্ম তুমি কেন্দো না ছয় টানেরামত পর্যন্ত হায়াত দিতে অপর দিক দিয়ে তেয়ামত পর্যন্ত দুনিয়া নবীর রসুল পাঠাইতে থাকবো ও প্রচারণা কত দিয়ে তোমরা করবে আমার নবীর রসুল রেহে দায়িত করে আল্লাহ এবার ছয় টানকে আল্লাহ একটা পয়েন্ট দিলেন আমার ওই পয়েন্টে নিয়ে গেলেন সংশোধন করে দিলেন আল্লাহ দুই নম্বর পয়েন্ট আমাকে আমান ক্ষমতা দেন আমি উত্তর থেকে দক্ষিণ চোখের পলকে ঘুরে আসতে পারে আল্লাহকে দিলাম আল্লাহ করেন কি সারা দুনিয়াতে গোমরা করে ফেলবে মুহূর্তের মধ্যে পলকর মধ্যে আল্লাহ আদম তুমি কেন্দ্র না আমি নবীর রসুল সারা দুনিয়ার মধ্যে তে পর্যন্ত বাড়াইতে থাকবো নবুর রসুল আর সাবনা আশা করে এই না আমার আপনি নিরাশ করেন না এই ধারাটা হলো আমি জানো আত্ম সন্তানের রক্তের মধ্যে মিশতে পারি ব্রেনের মধ্যে ঢুকতে পারি আল্লাহ এই আমার দেন আল্লাহকে দিলাম আদালাম খুবই টাকা আল্লাহ করলেন কি রক্তের সাথে মিশিয়ে ব্রেনের মধ্যে ঢুকু যদি আকাম কুকাম করায় আমার সন্তানটা টের পাবে না ও করে নিজে করতেছে আল্লাহ এটা একটা ভেরি সিরিয়াস মারাত্মক আল্লাহ রাবুল আলম বল তোমর এই তুমি চিন্তা করো না শয়তানের প্রতারণায় প্রচারণা করে রক্তের সাথে মিশে ব্রেনের মধ্যে ঢুকে তোমার সন্তানদের যদি গুণা করায় তাদের গুণা যদি জমিন থেকে আসমান পরিমাণ হয় তাদের গুণা যদি সাগরের পানির সমান হয় তাদের গুণা যদি আর পাহাড় পর্বতের সমান হয় যখন তারা বুঝবে শয়তানের প্রতারণায় ভুল করে ফেলছে রব্বানা করে ডাক দিলে আমি আল্লাহের টাইমে সম্পূর্ণ গুণা মাফ করে দিব রাহনো রে তুমি কেন রব্বানা জল না করে ডাক দিলে এতে টাইমে আমি সম্পূর্ণ সাফো বাড়ি লোক কিন্তু আদম আর খালি কান নেই মা হওয়া পিছনে পাতা মাথা দিয়া আল্লা রব্বলালামেন বলেন আদম কান্দ দিয়ে কি সব করলাম কি ভুল করলাম রব্বন মালায় কে বলে তোষবি পরে চব্বিশ ঘন্টা তুমি দুনিয়ায় যে তোমার সন্তানদের বলে দিও তারা কনে করে যদি কান দিই রৌ বলে তসবি পড়বে গুনগুন গুনগুন করা আর দু সন্তানরা গুণ করে অসরে কানবে না গারিয়া পুরুষে গার নাগেরিয়ায় আগম রে শেষ রাত্রি উঠে যখন তোমার গোনাগারের সন্তানরা কান্দা আরম্ভ করবে আমার বন্ধু বান্ধবীরা কান্দা আরম্ভ করবে আমি ফিরিস তাদের তসবির আওয়াজ বন্ধ করে দিয়ে তোমার সন্তানদের কান্নার কণ্ঠ শুন রহিম এবার আমাদের আব্বা আম্মাকে দুনিয়ায় নামাই দিল আব্বারে নামাই দিল শ্রীলঙ্কা কলম্বো সিংহ বলেন সোহাত আর মারে নামাই দিল হৃদা মেহের মানু বেশি আঁটতে পারবে না তো এজন্য জন্য আরভার থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তরে নাম আর বাবারে নাম আসে শ্রীলঙ্কা সিংহল কলম্বো এবার একটা সুনামি জনঃশ্বাস এটাকে ভূমিকম্প বলা জায়গা কারণ জমি একটু নড়ে নাই খালি নস্য পা নেই যাদের একটু হুশ এবার বুঝে আসছে আমার দেশ পত্রিকা লাগছে চার সেকেন্ড ইনকালাব লাগছে এগারো সেকেন্ড এগারো সেকেন্ড সোজা পেয়ে দেশ নষ্ট হয়েছে আট মারা গেছে দুই লক্ষর মতো এজাতন ওয়াল কাওয়িবন তাসারাত ওয়াইজাল বিহার সুজাল আল্লাহ বল পেয়ামতের দিন সাগরের পানি উঠবে কিছুটা ছাব্বিশ তারিখে আমরা দেখতে পেরেছি ইন্দোনেশিয়ার সেই সুমাত্র দ্বীপ ভৌমদ্র সাগরের তলার মধ্যে সামান্য একটু বিস্ফোরণ ঘুরছে আর আট সেকেন্ডের মধ্যে এশিয়া মহাদেশ তসমস হয়ে গেছে দুটো আট মিনিট হয়তো আল্লা রবুল আলমিন আমাদের বাংলাদেশকে হেফাজত করেছে খালি লাশ শ্রীলঙ্কার পরা চল্লিশ হাজার মতো লোক মারা গেছে 80,000 মতো লোক মারা গেছে ইন্দোনেশিয়ায় আল্লাহ আমাদের আব্বাকে কলম্বো সিংহ আর মা হওয়া মেহ লোক মানুষ বেশি হাঁটতে পারবা না এই নামায় দিয়েছে জিদ্দা সারা পৃথিবীর মধ্যে নাই কোনো রোড রাস্তা নাই যোগাযোগ ব্যবস্থা নাই ডাক ব্যবস্থা নাই টেলিফোন মোবাইল নাই ফেক্স কিছু নাই দুইজন এক বছর নয় দুই বছর নয় সাড়ে তিনশো বছর কেঁদে দু হাজার নয় তারিখে দুইজন আরভার ময়দানে হাজির হয়েছে অজানা অবস্থায় আরভার ময়দানটা কালাগরের থেকে নয় মাইল পূর্ব দিকে দরিয়া এবং কষ্টে স্কয়ার ফিট হলো নয় মাইল কি মনে করে দুজন জানি ছোট্ট পাহাড় ডাল ঘুরে উঠল যারা টেলিভিশনে হল দেখেন দেখবেন যে একটা ছোট্ট পাহাড় দেখায় সাথে একটা পিলার দেখায় ও সাদা পিলেটটা যে জায়গায় এখানে আমাদের আব্বা আম্মা আব্বা সাক্ষাৎ বলেন সবাই দুইজন দুই দিগির থেকে উঠে হঠাৎ করে একজন আরেকজনের দেখলো সাড়ে তিনশো বছর পর বলেন সোভা একজন আরেকজনের দরাইয়া ধরছে হারানো আদম হাওয়ারে পাইছে হারানো হাওয়া আদম রে পাইছে হ্যাঁ যদি স্বামী স্ত্রী দুজনে একখানে নামাইয়ে দিত দিন ভর গাছের পাতালতা গায়ে সন্ধ্যার সময় একখানে ঘুমাইতো বাইজান সারা পৃথিবীতে একজনের সাথে আরেকজনের দেখার মিলন হয়েছে এই জন্য ওই ময়দান না বললো আরভার ময়দান অর্থাৎ মহামিলন ময়দান বলেন সব একজন আরেকজনের ধরে লঙ্ঘন করলাম সাড়ে তিনশো বছর কল্পনা করে দেয়া ও আমার ভাইয়েরা ও আমার বাবা যে তোমার হাওয়া একটা কথা লঙ্ঘন করে সাড়ে বছর কাঁদছে আমরা কোদার সতে সত্য হুকুম লঙ্ঘন করে একটা দিনও কানলাম না ও ভাই কি এবার একজন আরেকজনের জনের ধরে তো আল্লাহ আর কতদিন কাঁদাবা সাড়ে তিনশো বছর তো কাঁদাই আর কতদিন কাঁদাবা আল্লাহ এই বলে তোমার নামের সাথে এক ধরনের নাম দেখছিলাম নিশ্চয়ই তিনি তোমার বন্ধু আর হাবিব হবেন আল্লাহ আর না আল্লা মেহরবানি করে তোমার হাবিবুরু ছিলেন মাফ করে দাও আল্লাহ রাবুল সঙ্গে সঙ্গে ওহিনাজ করা কা তোমে সাড়ে তিনশো বছর পরে বললাম কেন যেদিন আমায় দিছিলাম সেদিন যদি বলতা আমার হাবিবের রেফারেন্স দিয়ে যদি সেদিন বলতাম আমি সাড়ে তিনশো বছর কাম দিতাম না সেদিন মাফ করে দিতাম যাক দেরিতে বললো বলছো দাও মাফ করে দিলাম দরখাস্ত দাও حضرت اردو والا سب در خاص تو دلن طلاق کا ادب و ربی کلماتن طوالہی انه هو التواب الرحیم پڑھن اے قال ربنا زل اللہ انھو سنا تغفر لنا وترحمنا لن من الخاسرین আল্লাহ রব্বুল আরমিন বললেন যাও মাফ করে দিলাম হজরত আদমাল সালাম বলেন আল্লাহ এই মাপ কতদিন চলতে থাকবে আল্লাহ রব্বুলারমিন বলেন এই মাপটা আমদ পর্যন্ত চলতে থাকেন